আধ্যায়ে শ্লোক পাঁচ ফশচা মতন চুক্ষোভ বিশ্বের সৃষ্টি উপাদানে প্রবেশ করলেন তখন সেগুলি বিরাট রূপে পরিণত হল যাতে সমস্ত লোক সমূহ এবং চলাচল জগৎ অবস্থান করে তাৎপর্য বিশ্বস্ত সমস্ত উপাদানগুলি জড় এবং ভগবান তার অংশের দ্বারা প্রবৃষ্ট না হলে সেগুলি আয়তনের বৃদ্ধি হওয়া কোন ক্ষমত নেই তার অর্থ হচ্ছে চিময় স্পর্শ ব্যতীত জড় পদার্থে বৃদ্ধি বা হ্রাস হতে পারে না জ্বর তত্ত্ব ছিন্ময় তত্ত্ব থেকেই উৎপন্ন হয়েছে এবং বৃদ্ধি হয় সমগ্র জড় সৃষ্টি আপনা থেকে ইড়াত রূপ ধারণ করেনি যা মূর্খ লোকেরা অনেক সময় ভ্রান্থি বসত অনুমান করে যতক্ষণ জড়ে বিদ্যমান থাকে জড় পদার্থী জড় পদার্থ বৃদ্ধি স্তব্ধ হয় যেমন যতক্ষণ পর্যন্ত জীবের জড় দেহে ছিহ্ন আত থাকে দেহ প্রয়োজন অনুসারে বৃদ্ধি পায় কিন্তু जाते ता कोकनो बुधी होई, बुधी होई। गीता, होई एक मृत्यो अध्याय चिन्मय चेतना गुरुत्व बर्णना जड़देह नुद्रद्धा আমাদের ক্ষুদ্র দেহের মত আমাদের ক্ষুদ্র দেহের মত এই কয় প্রক্রিয়ায় সমগ্র বিশ্ব বিগ্রহেরও বৃদ্ধি হয় তবে মূর্খের মতো কার কারণ সমগ্র বিশ্বের এই রূপকে বিরাট রূপ বল হয় কেননা পরমেশ্বর ভগবান তার অংশে গড় থাকে বিরাজন তো এই কয়েকটি অধ্যায়ের বিশ্বের সৃষ্টির বর্ণনা করা হয়েছে এই সব তত্ত্ব বুঝতে খুবই গুরুত্বপূর্ণ কারণ এই শ্রেণী তত্ত্ব জ্ঞানী আছে যারা বলে যে সৃষ্টি তো এমনি জড় পদার্থ এমনি তো অনেকদিন আগে সেই রকম তথাকথিত তত্ত্ব জ্ঞানী না দার্শনিক ছবি এবং আজকাল হোক আধুনিক এখানে আছি সেই বিস্ফোরণের সম্বন্ধে গবেষণা করার জন্য তো এই হচ্ছে না কোন ভগবান নেই অসত্যম্রতিষ্ঠ যা হিসরম আপরস্পর সম্ভূত কিমন্যৎম হৈত গীতা শ্রীকৃষ্ণ বলেছেন যে অসুয অপ্রতিষ্ঠ মানে কন সৃষ্টিকার্থ কোন কারণ হচ্ছে না এবং আমাদের এখানে থাকা শুধুমাত্র এই আছে আমাদের কামনা পূর্ণ করার জন্য জগৎ আহ ঈশ্বরণ জগতে কোনো ঈশ্বর এবং এই অধ্যায় গীতা যার মধ্যে অসুর দেহ অসুরের বর্ণনা হয় তো অসুর দেহ মনোভাব তার সম্বন্ধে শ্রীকৃষ্ণ বলছেন ঈশ্বর হাম হম ভোগী যে এই জগতে কোন ঈশ্বর কিন্তু আমি ঈশ্বর আমি তো তারা ঈশ্বরের পরিচালনা মানতে চায় না যে এই জগৎ ভগবানের সৃষ্টি সেটা মানতে চায় না কারণ যদি ভগবান সৃষ্টি করেছেন তাহলে এনি ভগবান এনি মালে কিন্তু সেটা আমরা মানতে চাই না আমরা মানে না আমরা কিন্তু তারা মানতে চায় না তো এদের শুধু আধুনিক মতবাদ নেই অনেকদিন আগে হলো এবং অনেক পরেও হবে কারণ আমরা এই জড় জগতে আছে কি জন্য কৃষ্ণকে ভুল করছে কৃষ্ণ কৃষ্ণকে ভুল করার ফলে আমরা এইখানে আছি এবং কৃষ্ণের পাশে যাব মুক্ত হব কিন্তু কৃষ্ণকে সেই জন্য ঈশ্বর আম ভৌগি আমি ঈশ্বর আমি ভৌগী তো এই মহান ভুল ধারণা করার জন্য আমাদের বিচার করতে হবে যে কোনো ঈশ্বর নেই কোনো সৃষ্টিকর্ত হচ্ছে না আমরা যদি স্বীকার করি যে এই জগতে নাথ আছে জগন্নাথ আছে তাহলে আমাদের ভক্ত হতে হবে কিন্তু মূর্খ লোক সেটা স্বীকার করতে চায় না তো এই দেশে মানে হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই মানে যে ভগবান আছে নাসিক খুব কম আছে এ দেশে তাই নাকি নিজের মধ্যে সংগ্রাম করে কিন্তু সবাই মানে যে ঈশ্বর না আল্লাহ ভগবান ওই মাহাত্মা গান্ধী কি বলেছেন আল্লাহ ভাগ ঈশ্বর আল্লাহরা নাম সব খাতি দে ভগবান ও মহাত্ম যাতে ওই হিন্দু মুসলমানের পরস্পর দীষ না হতো তো এই গান গাইত ঈশ্বর আল্লাহ নাম সব খেয়ে সন্মতি দেয় ভগবান কি আছে এবং আল্লাহ আছে এই কি ব্যক্তি না বস্তু তো সব খে সন্মতি তো সবাইকে সন্মতি সদ্বুদ্ধি দে ভগবান খুবই বিচিত্র বোধ মত যে শূন্য কোন জিনিসে সত্য তো নেই আমি আপনার সাথে কথা বলছেন কিন্তু আমি নয় এবং তোমরা কিছুই নেই সব কিছু যা আছে সেটা শুধু কল্পনা সেটা বৌদ্ধ ভগবান তার অস্তিত্ব নেই তারা অনেক দর্শন প্রদর্শন করে শীর্ষ করে ব্যাখ্য করতে যে সব কিছু আছে খুব বিচিত্র ধন্য তো এই দেশে প্রায় সবাই মানে ভগবান না আল্লাহ না গা পরম পুরুষ মানছিস ভগবান কি ভগবান তার Oh. <laughs> Bhagavanena, Krishna, very good. Kano Shandehane, no doubt, without a doubt, Uttamam, to Prabhupāda, সারা পৃথিবীতেই প্রচার করেছে কিন্তু বিশেষ করে পাশ্চাত্য দেশ নির্বিশেষে থেকে জিজ্ঞেস করেছেন কেন পাশ্চাত্য দেশে চায়নি আপনার প্রণাম মন্ত্র লেখা আছে আপনি পূর্ব দিকে অপ্রচার করেন প্রভাত বলেছেন যে কারণ আমার গুরু মহারাজ বিশেষ করে এই দেশগুলো প্রচার করতে আদেশ দিয়েছে প্রপাদ অন্য সময় বলেছেন যে আমার গুরু মহারাজ আমাকে আদেশ দিয়েছেন পাশ্চাত্য দেশে প্রচার করতে কিন্তু সেটা করেছি আমার নিজের ইচ্ছা আছে ভারতেই প্রচার করতে তো প্রভুপাত এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামের সংঘ স্থাপন করে পাশ্চাত্য আসলে বেশি সময় এই ভারতে থাকতেন এবং মাঝে মাঝে বিদেশে গেছেন কিন্তু বেশি সময় এখানে থাকে এবং বিশেষ করে ওই বম্বে বৃন্দাবন এবং মায়াপ এই তিন প্রকাউপ দেখার শ আমি এই বলছি এই এরমাজ প্রচারে এবং তার সমস্ত গ্রন্থের মধ্যে এই অহেতুবাদ বিরুদ্ধে মানে আহেতুবাদ কি মানে মানে এখানে কোনো সৃষ্টিকারতে হচ্ছেন। কোন হেতু হচ্ছে না শিলপ্রভ তার সমস্ত গ্রন্থে এ বিরুদ্ধে অনেক কিছু লিখেছেন এই এই তৎ পর্যায় এর সাথে আরেকটা মতবাদ আছে যে হয় মানে গঠনাক্রমে ওই ভৌতিক পদার্থ এমনি মিশে যায় এইভাবেই শরীর অনেক রকম শরীরে উৎপত্তি হয় এবং এইভাবে অনেক রকম জীবজাতি তাদের উৎপত্তি হলো এবং এই হচ্ছে জীবনের রহস্য দাওন সি দাও মতবাদ হলো যে তো ঘটনাক্রমে অনেক রসায়নে মিশন হলো এবং এক ছিল তারপর ঘটনার ক্রমে অন্য নাচ হয়ে গেছে নাচ থেকে ফসু হল ছোট তারপর ধীরে ধীরে এবং তারপরে চার্লস ডাও চার্লস ডাও বাপে বাপে বাপে বা কিন্তু প্রভা বলেছেন যে পুরাণ শাস্ত্র থেকে বোঝে যায় যে হয়তো চার্লস ডাও বাপে বাপ এ বাপ ছিল কিন্তু আমাদের বাপ এ বাপ বাপ মনে ছিল ঋষি পুত্র না অন্য অন্য গোত্র খ্যপ গোত্র গৌতম গোত্র তো ভারতের লোকে। লোকদের পূর্বপুরুষ সব ঋষি ছিল না উল্টোভাবে মনে আমরা মানে যে আমাদের পূর্বপুরুষ ঋষি ছিলেন কিন্তু আজকাল ওই সব ঋষি পুজো তো হয়ে গেছে বিশেষ করে ভারতে বম্বে দিল্লি বাঙ্গালোর ও হরে না বলে ভালো আপনারা নিউজ দেখতে পারেন কি ভাবে তার লজ্জাহীন বেশরাম হয় ওই অবিবাহিত যুবক যুবতী তাদের সংগম হয় তারপর গার্ভাত হয় খুব খারাপ দেশে বেশি হয় না এখন ওই মুসলমান ধার একটু খুব ভালো গুণ আছে যে ওই নারী পুরুষ সংযমট খুব নিয়ন্ত্রিত হয় না সেটা ভালো যদি বেশি মেশানো হয় তো অবৈধ আচরণ হয় সে তো ভালো অনেকে করে না কিন্তু অনেকে ও করে বেশিরভাগ করে দুবাইতে আচ্ছা আসলে হিন্দুদের জন্য সেটা সেই রকমও উচিত ছিল যে সকালের জন্য চিলাক লাগানো উচিত ছিল না উচিত আছে আমি আমি বলছি ওই সামাজিক দৃষ্টিতে উচিত শাস্ত অনুসারে কিন্তু কি হচ্ছে আজকাল মানে আগে যদি কেউ চিলাক না লাগাতো মানে বৈষ্ণ চিলাক না ওই শৈবা ত্রিপুণ্ড্র অনেক রকম চিলক আছে কিন্তু না লাগালে খুব আশ্চর্য লাগে কি রকম মানুষ তো আসলে সেটা এই হচ্ছে সম্প্রদায় ছিন্ন না তুই সেটা না লাগালে সেটা ছিন্ন আছে আমরা কোন আমাদের কোনো জাত নেই সেটা মানে ঠান্ডাও ছামড়ি তো সেই জন্য মহাপ্রভুর দয়ায় মানে ওই মহাপ্রভুর প্রেম আন্দোলন সকলের জন্য এবং নিচু জাতই নহে খ্রিস্টভ তো ঠান্ডাও ফম অন্ত ওই সব যারা মহাপ্রভুর আন্দোলনে যুক্ত হলেন এবং জাতি মানুষ ব্রাহ্মণ এবং শূদ্র খুব ভেগে হচ্ছে এই লোক তো মানুষ নয় কি করে তারা চিলাক লাগাতে পারে যেটা মহাপ্রভুর দয়া এই কন বেশিরভাগ নম সূদ্র বৈষ্ণব হন বৈষ্ণব তো বৈষবের কোন জাতি নেই বৈষ্ণব বৈষ্ণব জাতি বোধহ অপরাধ হয় কিন্তু জন্ম অনুসারে যারা নমসূদ্র তারা বেশিরভাগ বৈষ্ণব হন এবং তথাকথিত ব্রাহ্মণ সেসব নেচর যেমন তাদের আচরণ ধরে আচরণ আজকাল ব্রাহ্মণ খুবই ব্রাহ্মণ বলা হয় ওদেরকে বলা হয় আমাদের ছাষা ওদের বন আসছি বন মানে মানে বন বল তামিলনাডু রাষ্ট্রায়াতিদের অনেক সুবিধা দেওয়া হয় এবং কি হচ্ছে জন্মগত ব্রাহ্মণ দে কোন কাজ হয় না সেজন্য অনেকে কাজ করে সব নিয়ে যায় শাসনে অনেকে কি বলে মানে ছেড়ে দেয় ওই এবং খুব লজ্জা করে ওই সব নিয়ে যায় কারণ কোনো উপায় নেই এই তো হচ্ছে আসলে বিশেষ করে দক্ষিণ ভারতে অনেক এই কম অনেক ভালো ব্রাহ্মণ আছে উত্তর ভারতে মনে নির্য সংস্কৃতি পালন করে পালন করে কিন্তু এখন কি হচ্ছে ভারতে ওই আইন এই তো খারাপ আছে যে ব্রাহ্মণদের জন্য খুব কঠিন আছে খুবই বিচিত্র ব্যাপার যে ভারতে দেশ মানে এটা লোক এই হিন্দুস্তান্ত হিন্দু আছে কিন্তু এই শাসন হিন্দুদের বিরুদ্ধে আছে অনেক সুবিধা হয় মুসলমানদের জন্য খ্রিস্টানের জন্য এবং কি হয় অনেক মন্দির থেকে মানে প্রণামই থেকে অনেক টাকা নিয়ে যায় এবং মসজিদ এবং গির্জা নির্মাণ করার জন্য ভারত হচ্ছে দেশ সারা পৃথিবীর মধ্যে যা মধ্যে মুসলমানদের জন্য ওই হাজ করার জন্য সাহায্য মানে আর্থিক সাহায্য দেওয়া হয় এবং সেই সব ঢাকা হিন্দু মন্দিরের আয় থেকে আসে রানlinestyle না never mind তো এটা আমি শোলিউতে শব মহাবগানদে ভুল ধারণ জয় হই মুসলমানে সাহায্য করতে হবে মানে আমরা আমরা তার বিরুদ্ধে নয় হিন্দুদের সাহায্য নিয়ে আমাদের মাথায় নাচবে সে তো বিরুদ্ধে কিন্তু যা সে তো না যে এই দেশে বা তো প্রায় নেই কেউ আছে যা এই দেশে যা কি নাম ওই নাস্তিক আছে কি প্রথ ভাবে বলে না কিন্তু বলেই কিন্তু উনি ভালো করছেন আমাদের নিজেদের প্রায় মানে তার অপব্যবহার বিরুদ্ধে হিন্দুদের উৎপীড়ন করা হয় নারীদের উৎপীড়ন করা হয় সত্য কথা হ্যাঁ সেজন্য কিন্তু নাস্তিক আছে কি না পালন করেন কিন্তু এখানে বাংলাদেশের মুসলিম গুলা তো নিজের ধর্ম না করে বুঝতে চাইছে মুসলিম আছেন উনি বলছেন আমার ধর্ম পালন করি কিন্তু এই যে একটা স্বাধীনতা দেশ এটার মধ্যে এই যে নানদের অত্যাচার হচ্ছে হিন্দুর মন্দির ভাঙা উচিত ওদের হচ্ছে না করা উচিত তো মুসলিমরা বলে কি মুসলমানের নারী হই তুমি বিশেষ করে একাত্তর সালে তো বেশিরভাগ আসলে এটা এক কারণ আছে যে অনেকে ঐতিহাসিক কারণ আছে যে বিশেষ করে পাশ্চাত্য দেশে ছিল কারণ ধর্মের নামে ধর্মের নামে কত ধর্ম প্রচলিত ছিল এবং এখানে আছে সেজন্য অনেকেই ধর্মকে বিশ্বাস করেন সেটা আমার অবস্থা ছিল ওই শিশুখান মানে দশ এগারো বছর বয়সে আমি লক্ষ্য আমার মা খুব ধার্মিক ছিল এবং দশ এগারো বছর বয়সে আমি লক্ষ্য করেছি যে ওই পাদ রে তো এই তো স্মোকিং করে ধূমফান ধূমফান খায় এবং মদ খায় এবং প্রায় সারাদিন টিভি দেখে ভাবছিলাম যে গদে প্রতিনিধি তাহলে গদ খেয়ে বিশ্বাস করে থেকে কি ফল হয় এবং ছোট বয়সে নাশ দেখছিল কিন্তু অল্প দিনের মধ্যে আরো বিচার করে ভাবছিলাম যে অবশ্যই গদ আছে কিন্তু গদ তো গির যায় না কিন্তু সেখানে জানে না শুধু ভগবানের কদ নামে নিয়ে তো খুব আরামে খুব খুব কষ্ট না করে তার জীবন ঘাটে এবং আসলে গদের সম্বন্ধে কিছুই বলে না প্রবচন হয় একবার সপ্তাহে গদের নাম তো একবারও বলে না ওই সব সমাজ সমাজের উদ্ধার ভালো কাজ করো সব ভালো কিন্তু ভগবানের সম্বন্ধে জ্ঞান একেবারে নাই আমিও আরো মনে করেছে যে তো অবশ্যই ভগবান আছে কিন্তু ওই খ্রিস্টানবাদ আছে যে শুধুমাত্র এই জীবন হয় তো দেহের উৎপত্তির সঙ্গে সঙ্গে নতুন জীবের সৃষ্টি হয় এবং এই জীবনে আমরা যদি জিসস বিশ্বাস করি তাহলে আমরা স্বর্গে যাই এবং বিশ্বাস না করলে যেতে হয় এবং আমরা গদ আমাদের পরম পিতা বলে খ্রিস্টান ধর্মে তো আমার পিতা তো পরম পিতা নয় আমি কিন্তু আমি যদি কিছু খারাপ কাজ করি আমাকে শাস্তি দেন তারপর আবার আমাকে সুযোগ দেন এবং যতবার আমি খারাপ কাজ করি ততবার আমাকে শাস্তি আবার সুযোগ দেন কিন্তু এই ধারণায় প্রচা আছে যে এই জীবনে আমরা যদি জীজস বিশ্বাস করি না তাহলে আমাদের নরেখে যেতে হবে এবং সেখান থেকে মুক্তি হওয়া সুযোগ নয় ওই ভাবছিলাম যে গড সব দয়ালো আমার নিজে থেকে আরো দয়ালো আছে সেই জন্য যখন শুনেছি যে ওই পুনর্জন্ম হয় তো তখনই বিশ্বাস ছিল তো অবশ্যই ভগবান আমাদের অসংখ্য সুযোগ এই বাদ অহিত কোনো সৃষ্টিকার তো হচ্ছে না সেখানে খুব বড় প্রভাব আছে খুব বেশি করে তো আজকাল কি হচ্ছে আমেরিকায় খুব বড় বিবাদ চলছে আজকাল কয়েক প্রায় কি তিন চার নেই এতনা না দুই তিন বছর আগে থেকে খুব বড় বিবাদ চলছে যে এই ওই খ্রিস্টানেরা স্কুলে শেখাতে চায় যে ওই সৃষ্টি ভগবানের থাকে আসে কারণ এই কন স্কুলে সেজন্য নিষেধ শিক্ষা দীর্ঘ হবে যে গঠনাক্রমে সব কিছু আছে তো খুব বড় বিবাদ হচ্ছে কারণ প্রেসিডেন্ট বসং বলছেন যে আমি যে ভগবান আছে আমি বিশ্বাস করি এবং সেইটা স্কুলে শেখাতে হবে কিন্তু আসলে প্রেসিডেন্ট এ পাওয়া নেই ওইসব ঘটে পাওয়ার আছে এবং কংগ্রেস কংগ্রেস মানে ওই সংসদের মত খুব বড় বিবাদ চলছে আমেরিকায় যে আসলে তারা বলে না যে ভগবান সৃষ্টি করেন মানে এটা ইন্টেলিজেন্ট ডিজাইন বলে মানে এই জগতে সৃষ্টির পেছনে বুদ্ধি আছে বুদ্ধিমান খেয়েছে কিন্তু তারা প্রকট ভাবে বলে না ভগবান বলে তো এই অভিযোগ হবে ওই বৈজ্ঞানিকদের থেকে অবস্থা এই দেশে আমরা যদি চেষ্টা করতে করতে চাই যে আমরা যদি প্রচার করতে চাই যে কোনো ভগবান সৃষ্টি আমরা তো সৌজ যে সৃষ্টিকারতা আছে খুব কঠিন কিন্তু এই কন এতে খুব বড় ব্যাপার হয়ে গেছে শিক্ষা দেওয়া হয় যে ভগবান আল্লাহ সৃষ্টি আছে এবং ওই বিজ্ঞানের কক্ষে যে এমনি কখন এখন নাকি ভগবান আর আল্লাহ সৃষ্টি করেছেন জগতে অস্তিত্ব কি রকম বৈজ্ঞানিক আছে তো বিজ্ঞানের বিজ্ঞান আসলে যে ভগবান না কিন্তু এই সব কিছু আছে সেটা বড় সেটা আধুনিক বৈজ্ঞানিক মতবাদ এবং সেটা বৈজ্ঞানিক শিক্ষা তারা বলে তো সেই শিক্ষা দেওয়া হয় না বাংলাদেশে উচ্চ কক্ষের মনে হয় খট ভাবে তারা বলে না যে ভগবান কিন্তু এই মতবাদ শিক্ষা দেওয়ার দ্বারা তো গুপ্ত ভাবে প্রচার করা হয় এর সমন্বয় আছে বলে যে ওই সার্বপ্রথমে গজ একটি বাটন ডাবেছেন এবং তারপরে কিন্তু এই প্রডিস্টেন সেটা মানে না সাথে কিছু মেলা আছে কিন্তু পড়ে না এবং সবচেয়ে বড় ব্যাপার আছে যে সব কিছু ভগবানের পরিচালনায় আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে হরি গোড় হরি গোড় হরি